বাংলা মানবতা সমাধান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 আর আমরা যখন আত্মিয়া পড়ি তখন কি বলি ও সালাত তার মানে আমার শারীরিক আর্থিক যাবতীয় ইবাদত জন্য কার জন্য আল্লাহর জন্য তারপরে আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার সকাল লিল্লাহ রব্বিল আলম আল্লাহ তালার জন্য সুতরাং আর্থিক ইবাদত এটা হলো আল্লাহর জন্য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 আপনি এই রাজ্য লাভ করবেন আবু আইব আনসারী রাজি আল্লাহ তালহ প্রমুখাত্মিত তিনি বলেন একদা এক ব্যক্তি নবী সাল্লাহসাল্লামকে বললো আমাকে এমন এক আমলের সন্ধান দিন যা আমাকে জাননাতে প্রবেশ করাবে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্ন নাম থেকে দূরে থাকবো জাননাতে গেলে তো থেকে দূরে থাকবেন আর জাহান নাম থেকে দূরে থাকলেই যাবেন কোথায় সেই দুনিয়াতে জান্নাত আর জাহান নাম এছাড়া অন্য কিছু নেই রসুল উল্লাহ সাল বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তুমি আল্লাহর ইবাদত করবে আর তার সাথে করবে করবে করবে না নামাজ কায়েম আদায় আর বন্ধন এখানে আমার উদ্দেশ্য হলো জাকাত এমন এক কাজ বলে দিন যে কাজের ফলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান নাম থেকে দূরে থাকতে পারবো তার মধ্যে একটা কাজ কি জাকাত আদায় করা তার মানে বোঝা গেল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 আল্লাহ সন্তুষ্টির লাভের জন্য যে দিয়ে থাকো সমৃদ্ধি কুম ফুলা যেমন তোমাদের মেসোসাবক কে তোমাদের ঘোরার ছানা কে বা উটের ছানাকে তোমরা আলম পালন করে বড় করো আল্লাহ তালা সেইরকম আলম পালন করে বদ্ধিত করেন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 আল্লাহ তাতে বরকত দেবে আল্লাহাল যখনই তুমি কিছু ব্যয় করবে আল্লাহ তালা তার বিনিময়ে তোমাকে আরো কিছু বর্ধন করবেন আরো কিছু দেবেন দান করলেই আল্লাহ দান করবেন আবু হরারা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন মাহমিন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 একজন বলে যে ব্যয় করে আর হবে না আল্ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আনফিক আলাই এটা কি হাদিসে কুলসি তুমি খরচ করো আমি তোমার জন্য খরচ করব। তুমি ভয় না আজকে বোঝা গেল কি যে জাকাত দিলে পরে জাকাতের মালে বরকত আছে মালে বরকত আছে আদায় দিলে কাছে নামে অভিহিত হওয়া থেকে বাঁচা যায় লোকে বখিল বলবে বদনাম করবে আপনি সুনাম থেকে বাঁচতে পারবেন বরং আপনি সুনাম নেবেন দানি দাতা দানশীল দানবীর বা বদান্য রূপে পরিচয় হবে আপনার মাশাল লোকটা দানবীর তবে হ্যাঁ সেই নাম শুনে আবার মনে মনে খুশ হইলে হবে না যদি খুশ হন তো বেকার খালাস খুশ করে আপনার বেলুনে কি হবে বেলুনে সুই ফোঁকা যাবে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 لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك الحمد لله والنعمته لك والملك لك ولا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 प्राणी खाय सदगा सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार बारो जहां पर अनिवार्य अपन निर्वाचित किता मीन आदिल्ला दर्शे हादिसर सुव्यवस्था सकल के जिवोन गड़ार सुनारंत्रण देख बलुबुल मार दर्शेहादेश शुद्धम पिछटी बुलुगुल माराम मारा, आज सन्ध्याचारेटाय बांगे पीला এটা আনুষ্ঠানিকতা এরকম করলে সব হয় না তখন গ্রামের মোরল গ্রামের মসজিদের ইমাম কি জামাতের ইমাম বোলারে মিয়া তুমি বিদেশ থেকে এসেছো আল্লাহর নামে কিছু করলে না মামাপের নামে কিছু খাউন দিলে না ভোজ দিলে না এটাই কোনো কথা হয় এ বেচারি চাপে পড়ে কোনো রকম করে বদনাম থেকে বাঁচার জন্য পাঁচ সাতটা জবাই করে ভোজ করে খাওয়ালো পাঁচ সাতটা গ্রামকে খাইয়ে দিলো কত সব হবে পাঁচ সাতটা পরিমাণ সব হবে না এক পয়সা দামও নেই কেন যেহেতু সে আল্লাহ সন্তুষ্টির জন্য করলো না সে বদনাম থেকে বাঁচার জন্য করলো এই যদি কোনো কাজ কোনো সৃষ্টির জন্য করেন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 নবীর ভয় না বিবির ভয়। নবীর কথা মতো না বিবির কথা মতো বিবির গোলাম হয়ে আপনি দাড়ি দাঁড়িয়ে দিলেন এটাও এক প্রকার সিঁড়ি না ভালো কাজ লোকের জন্য ত্যাগ করলে এক প্রকার ছোট সিঁড়ি খায় এই জন্য বদনাম থেকে বাঁচার জন্য যেমন নাম নেওয়ার জন্য ভালো কাজ করবেন তাতেও ছোট সিঁড়ি খাবে আর বদনাম থেকে বাঁচার জন্য করলেও ছোট সিঁড়ি খাবে অথেব আপনি যখন জাকাত দেবেন তখন মানুষের কাছে নাম পাবেন ঠিকই এটা মানে স্বাভাবিকভাবে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 জাকাত নিয়মিত আদায় বন্টন হলে চুরি ডাকাতি ইত্যাদির মতো সামাজিক অপরাধ অনেক অনেকাংশে বন্ধ হয়ে যায় মানুষে অভাবে স্বভাব নষ্ট করে তাই না অভাবের কারণে পেটের তার মানুষ চুরি করে অনেক মহিলা পেটের তারনায় বেশ্যা হয়ে যায় কথা ঠিক না বল ঠিক এটা বাস্তব অভাবের তারায় অনেক মহিলা বেশা হয় অভাবের তারনায় অনেক মানুষ এইভাবে অন্যায় পথে পা বাড়ায় যদি মুসলমানরা তাদের জাকাত ঠিক মতো ব্যয় করতো এবং এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিত তাহলে তারা পাপের পথে বাড়াত না। ভিতরে স্বভাব নষ্ট হয় তাদেরকে কি করো আকর্ষণ করো তাদেরকে আঁকড়ে রাখো তাদেরকে ধরে রাখো যাতে করে তাদের স্বভাব নষ্ট না হয় জাকাত বন্টনের মাঝে সমাজের অভাব দূর করলে স্বভাব কেউ সুন্দর হতে লক্ষ্য করা যায় নম্বর এগারো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 অনেক সময়ে তখন হিংসা করাতে দূরের কথা ভালো জিনিসেও হিংসা করেছে ও জাকাত দিচ্ছে আমিও দেব এতে উদ্বুদ্ধ হবে মানুষ নম্বর বারো জাকাত আদায় মহাদাতার নিয়ামতের সুক্রিয়া আদায় হয় একটু আগেই বলছিলাম সুক্রিয়া আদায় কিভাবে করবেন সুক্রিয়া আদায়ের এটা একটা যে আপনি আল্লাহর যথা হিসাব আপনি বের করে দেবেন আপনার কত ধান হয়েছে সে ধানের কত ধান লাগবে আপনার কত টাকা হয়েছে সে টাকার কত লাগবে আপনার কত স্বর্ণ হয়েছে সেই স্বর্ণ থেকে কত আল্লাহর ভাগ দিতে হবে হিসাব করে করে দিলে আল্লা তালার নিয়ামতের কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক আকারে দান করব লাইন সাকার তুমলা আজ দান অবশ্যই অবশ্যই সুক্রিয়া আদায় করলে আমি দান করবো সুক্রিয়া আদায় কিভাবে করবেন আপনি আলহামদুল্লা বললি হবে শুধু দান করতে হবে তাই না দান করলে আমি বাড়িয়ে দেবো ওলাফার তুমি আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমার আজাব হচ্ছে কঠিন যে করেন না না দিলে আল্লাহ ধ্বংস কঠিন আজাব তাতে ধ্বংস আসতে পারে নম্বর ১৩ জাকাত আদায়ে ফকির মিসকিনদের দোয়া পাওয়া যায় গরিব মানুষদের দোয়া পাওয়া যায় তাই না দোয়া একটা বড় জিনিস দোয়া পাওয়াটা বড় কঠিন জিনিস কার দোয়া আপনার কাজে লাগবে আপনি জানেন না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 আমি বলব জাকাত কে খাবে কে খেতে পারবে না জাকাত কোন কাজে ব্যয় করা যাবে ইত্যাদি ইত্যাদি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তবুও মোটামুটি ভাবে আল্লাহ তালা জাকাত যাদেরকে দিতে বলেছেন যেমন ফকির মিসকিন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 Allah hu akbar Oh. Uh.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 कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देख উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক ও প্রবলেম হ্যাভন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 আজ রাত সাড়ে সাতটায় আপপুনো সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়